এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত সুতরাং যাহার ইচ্ছা ইমান এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক আখেরি জামান এই তো আখেরি জামানা আখেরি জামানা আছে ভাই এই তো আখেরি জামানা ইমাম শুনেও কি তাহা শুনো না এই তো আখেরি জামানা আখেরি জামানা আসিয়াছে ভাই तो आखिर जमाना तो आखिर जाना चौद शताब्दी हो गांहा চৌদ্দ শতাব্দী হয়ে গেছে পার তোমরা কি তাহা জানো না একই রং জানে চা দে রহ ম কেকে <laughs> উৎকৃষ্টত এতে কামেল প্রতিপালকের হুকুম অনুযায়ী যাবতীয় বিষয় সমূহ অজস্র ধারায় হয় পূর্ণ শান্তি বিরাজমান হয় এটি পূর্ণ শান্তি বিরাজমান আর এটি বিরাজমান থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হয় যতক্ষণের ভিতর আসার বা শেষ দশ দিনে প্রবেশ করব এই সম্পর্কে বিভিন্ন হাদিসে আছে যে দশ দিনে এমন একটি রাত শেষ দশ রাতের এমন একটি রাত আছে যে রাত লাইলা কদর হিসাবে পরিচিত অর্থাৎ এমন রাতে আর নৈকট্য দ্বারা তাদের অভিজ্ঞতা হয় সেই কারণে রমজানের শেষ দশ দিনকে বা শেষ আসার বিশেষ গুরুত্ব রয়েছে মুসলমানদের দৃষ্টিতে সাধারণত নামাজ তারাবি এবং অন্যান্য প্রতি অনেক এমন মানুষ আকৃষ্ট হয় যারা রমজানের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের দিকে ঝুঁকেনা শেষ অংশে নিজেদের অবস্থার উন্নয়নের তারা চেষ্টা করে জামাতেও অনেক এমন মানুষ অনেক মানুষের ভেতরে প্রবণতা রয়েছে আর এই শেষ দশকে শেষ দশ দিনে তাহাজ এবং নফল নামাজের প্রতি অনেক মনোযোগ নিবদ্ধ হয় মানুষের আর এর কারণ হলো যেভাবে আমি বলেছি যে কোন কোনো হাদিস থেকে প্রমাণিত আর কোন কোনো হাদিস থেকে এটি স্পষ্ট হয় যে রমজানের শেষ আষড়ায় বা শেষ দশকে একটি রাত আছে যে রাতকে লাল কদর আখ্যায়িত করা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত গুরুত্ববহ একটি রাত্রে কিন্তু এই শেষ আসারা বা শেষ দশ দিনই যদি শুধু চেষ্টা করে আর বাকি পুরো বছর যদি কোনো চেষ্টা না থাকে তাহলে এই চেষ্টা কি দশ দিনের চেষ্টা কি মানুষকে প্রকৃত মোমেন এবং খোদার এ বাদতুার বান্দায় পরিণত করতে পারে কি কেননা আল্লাহতালা অন্যত্র বলেন যে আমি দিন এবং মানব সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহ তালার ইবাদত আল্লাহর ইবাদত করাই হলো সকল প্রকারের মানব সৃষ্টির উদ্দেশ্য শুধু এক রাতে এক রাতের সন্ধানে দশ দিন ইবাদত করবে বা শুধু এক রাত ইবাদত করলে আমার সারা জীবনের ইবাদত হয়ে যাবে এটি খোদা মানুষকে আল্লাহর এই নির্দেশ থেকে দূরে ঠেলে দেবে যে তোমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো সমর্পিত অবস্থায় থাকতে হবে বিনতা থাকতে হবে ঝুঁকতে হবে একটি আছে আসেন হরে বলেন যে আমি হজরতাল্লাহকে জিজ্ঞেস করেছে যে আপনার ভাই ইবন মাসুদ বলেন যে ব্যক্তি সারা বছর আল্লাহ তার শুধুই এক রাতে ইবাদত করা কে যথেষ্ট মনে না করে নতুবা তিনি খুব ভালোভাবে জানেন যে সেই সৌভাগ্য রজনী আসে রমজানে রমজানের শেষ দশ আসে মানুষকে সিও সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে খোদার নৈকট্য লাভের প্রতি যদি মনোযোগ নিবদ্ধ মানুষের তাহলে খোদা সিও বান্ধার মানুষ হৃদয়ের পরিপৃপ্তি এবং প্রশান্তির জন্য তাদেরকে স্ব কৃপা করত করতো স্ব নৈকত্র প্রদানের উদ্দেশ্যে সেই পরিস্থিতি বা সেই অবস্থা সৃষ্টি করেন হতে পারে সুতরাং ইবাদতলার দাসত্বের দাবি পূরণের কারণে ইমানের অঙ্গীকার রক্ষার কারণে যখন মোমেনের কর্মে উন্নতি পরিলক্ষিত হয় আর রমজানের রোজা কোরআনের তেলাওয়াত কোরআনকে বোঝার চেষ্টা এ বাদতের মানকে উন্নত করার উন্নত করার চেষ্টা করায় এই উদ্দেশ্যে যেটি আমার এবাদত এবং দাসত্বের মানকে উন্নত করবে এই একটি গভীর চেষ্টা এবং একাগ্রতার সাথে উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার জন্য মমেন্ট যদি চেষ্টা করে তাহলে খোদা তালা যিনি বান্দার উপর অত্যন্ত কৃপালু এবং দয়ালু জেনে ভূমিকা রক্ষা করেন তিনি যদি দেখেন যে বান্দা সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তার নির্দেশ মেনে চলছে দোয়া আমি শুধু শুনি না বরং রমজানের শেষ অংশে শেষ দশ দিনে লাল কাদারের যে প্রতিশ্রুতি দিয়েছি সেই রাতো আমি সে রাতের সৌভাগ্য তারা পায় আকাশ থেকে নেমে আমি আমার হয়ে যাই কাছে আসি আর আমি বলি রাতে চাও আমি তোমাদেরকে দেয়ার জন্য প্রস্তুত সুতরাং যে বান্দা নিজ অঙ্গীকার বান্দা যদি নিজ অঙ্গীকার রক্ষা করে তাহলে খোদা তালাও তার দোয়া কবুল করেন এবং আধ্যাত্মিক নৈকট্য দান করেন তাকে আল্লা তালা প্রত্যেক বছর রমজান মাস রমজান মাসের মাধ্যমে বা এ মাসে শেষ দশ দিন বা শেষ আষারা দিয়ে আবার এরাত এই রাত অর্থাৎ যা মানুষের কথা চেষ্টা করা যে একটি রাত পায় বা একটি রাতের অভিজ্ঞতা যার হয় সে খোদার দৃষ্টিতে যে মর্যাদা পায় সেই মর্যাদা সারা জীবনের ইবাদতের সমান অর্থাৎ এক রাত তার অবস্থা পাল্টে তা এটি এক মোমেন্ট সাজে অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির পানি যেন তার পদচারণা অব্যাহত থাকে যদি কেউ মনে করে তাহলে অভিজ্ঞতা লাভ হয়েছে আর যে রাতের হাজার মাসের ইবাদতের তুলনায় শ্রেয় এখন আর আমার ইবাদতের প্রয়োজন নেই কেউ যদি এমন মনে করে সে মিথ্যাবাদে খোদার ভালো খোদার ভালোবাসার প্রতি আকর্ষণ পর্বের তুলনায় বেশি হওয়া উচিত এবং আল্লাহর ভালোবাসা ইবাদতে তাকে আরো বেশি আকৃষ্ট করে থাকে করা উচিত পরিস্থিতি যদি এমন হয় তাহলে খোদার এক প্রবহমান কল্যাণ ধারা প্রবাহিত হয় চলমান থাকে আল্লাহ বলেন সংগ্রাম করছো তুমি নিজ অঙ্গীকার প্রতি শ্রদ্ধাশীল ছেলে অঙ্গীকার পূর্ণ করেছো রক্ষা করেছো তাই আমিও তোমাকে আমার দানে ভূষিত করব ভূষিত রাখব। অর্থাৎ বান্ধা যদি রমজানে প্রকৃত চেতনা সৃষ্টির জন্য ইসলাম বলেন মানুষের সবচেয়ে পরিষ্কার বা সবচেয়ে স্বচ্ছতার সময় যে সময় তাকে সম্পূর্ণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সে খোঁদার নির্দেশাবলী র্য করে এই অবস্থা সৃষ্টি এমন পরিবর্তন আন্যাণের ভাগি করে মানুষকে রমজান মাস এই আধ্যাত্মিক বিপ্লব সাধনের জন্যই তো আসে বিপ্লব সৃষ্টির জন্য আসে যদি আমরা এটিকে মূল্যায়ন করি তাহলে রাতে সন্ধান করো এ সম্পর্কিত আরো কিছু হাদিস আমি এনেছি এখানে উপস্থাপন করছি আপনাদের সামনে যার আলোকে এই শেষ রমজানের শেষ দর্শনের বা শেষ আসার গুরুত্ব এবং রসাল্লা বিশেষ সচেতনতার বিষয়টি স্পষ্ট হয় যে কিভাবে তিনি রমজানের শেষ দশ দিনে স্বচ্ছ থাকতেন সচেষ্ট থাকতেন রমজানের শেষ দশ দিন বা শেষ আসারা যখন আরম্ভ হতো হুজুর সাল্লাই তার কোমর বেধুনিতে অর্থাৎ সম্পূর্ণভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রত্যয়ের সাথে ইবাদত করতেন তার রাত জাগ্রত হতো অর্থাৎ খুব কম সুতেন সামান্য ঘুমাতেন আহ ঘরের লোকদেরকেও তিনি জাগাতেন রাতে এই হাদিস থেকে বোঝা যায় যে শেষ শেষ দশকে নামাজের দৈর্ঘ্য এবং সৌন্দর্য সৌন্দর্যের ধারণাও করা মানুষের জন্য সম্ভব নয় এক জায়গায় বলেছেন কিন্তু চিন্তা শেষ কি অবস্থা হবে এটি মানুষের জন্য অকল্পনীয় এর ফলে পুরস্কার এবং যে কৃপা বাড়ি রসরুল্লার উপর বর্ষিত হতো তা সবচেয়ে বেশি বুঝতেন খোদার ফজলের এবং কৃপা বাড়ি যাই শেষ দশ দিনে বর্ষিত হয় আহ তা জানতেন তাই তার পরিবার এটি থেকে বঞ্চিত থাকবে এটি সে সহ্যই করতে পারতেন না তাই তিনি তাদেরকেও জাগাতেন আর যে আধ্যাত্মিক অবস্থা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা তার হতো তাও হয়তো অদ্ভুত ধরনেরই হতো তিনি চালাচ্ছিলাম এই আদর্শ আমাদের সামনে রেখে গেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা নিজেদের মাঝে এবং পরিবারের মাঝে পরি এই পরিবর্তন যেন আনয়ন করতে সক্ষম হই যদি এই পরিবর্তন যদি নিজ জীবনে করি তাহলে আমাদের ক্ষমার বিধান এবং ব্যবস্থা পক্ষ থেকে বর্ণনা করেছেন তিনি সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি ইমানে চেতনা সাথে কোদা সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে এমন ব্যক্তির পূর্বের পাপ ক্ষমা করে দেয়া হবে অন্যত্র সুতরাং রমজান মাসের রোজা হলো রাম ইমানের দৃঢ়তা এবং খোদার সন্তুষ্টি সাপেক্ষ শর্ত সাপেক্ষের রোজা রাখতে হবে সন্তুষ্টির রোজা রাখতে হবে শুধু পানাহার পরিত্যাগ করার সাথে খোদার কি সম্পর্ক আর লাইল তুল সন্ধান করতে হবে খোদার সন্তুষ্টের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টের উদ্দেশ্যেই লাইল তুল সন্ধানে থাকতে হবে শুধু জাগতিক চেষ্টা করা উচিত নিজের উদ্দেশ্যে চেষ্টা করা উচিত বরং সন্তুষ্টি লক্ষ্য হওয়া উচিত এর গুরুত্বের উপর আলোকপাত করতে গিয়ে জায়গায় রসুরুল্লাহ সাল্লাম বলেন ছেলে যদি কেউ ব্যর্থ হয় বা কারো যদি ক্ষেত্রে দুর্বলতা থাকে তাহলে শেষ সাত দিনে যেন কোনো দুর্বলতা না দেখায় দেখুন কতটা জোর দেওয়া হয়েছে রমজান থেকে পুরোপুরি যদি লাভবান না হওয়া যায় কিন্তু প্রকৃত মোমেন্ট হওয়ার যদি বাসনা থাকে তাহলে এই শেষ দশ দিনে যদি সম্ভব না হয়ত পক্ষে সাত দিনে বাহানা করবে না অজুহাত এমন ভাবে সেভাবে ইবাদতে কাটাও যেভাবে ইবাদত করা উচিত উম যার নমুনা এবং আদর্শ ছিলেন সহায়ক মোহাম্মদ মুস্তফ আসাল্লু আলহ্লাম তোমাদের এই কারণ চেষ্টা বলতেন সাহবী ছিলেন তিনি বলেন যে মহানবিসামকে লাল কাদের সম্পর্কে বলতে শুনেছি তোমাদের অনেকে শেষ দশ জনের প্রথম সাত দিনের হয়েছে তাই শুধু শেষ সাত দিন নয় বরং শেষ দশ দিনের যে কোনো দিন বা যেকোন রাত কোন সাহাবা হয়তো প্রথম সাত সাত রাতের দেখেছেন কোন সাহাবা শেষের সাত রাতে কিন্তু অন্য থেকে বোঝা যায় যে অভিজ্ঞতা হওয়ার পর এর গুরুত্ব এটিকে গুরুত্ব দেওয়া উচিত মূল্যায়ন করা উচিত আর এটি এভাবে সম্ভব অর্থাৎ তার ভিতরে একটা পরিবর্তন আসা চাই প্রতিনিয়ত আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনুসারে রমজানের শেষ দশ দিনের বেজোর কোন দিনে বেজোর কোন রাতে খোদার বিশেষ কৃপা বাড়ি বর্ষিত হওয়ার কথা তাতে আছে এ সম্পর্কে আল্লা কোরআন বলেন সুরাকা হাজার মাসের তুলনায় শ্রেয় আর অভিজ্ঞতা যদি হয় তাহলে মানুষের সারা জীবনের দোয়া উম দরবারে গৃহীত মানুষ অনেক দোয়া করে কিন্তু সব দোয়া খুব দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় খোলা দৃষ্টিতে থাকে আল্লাহ করেন যা তার আধ্যাত্মিক মা আধ্যাত্মিক উন্নয়নের কারণ হয় আল্লাহর সাথে সম্পর্কের জগতে বিপ্লব আনে মোমেনের জন্য আর এক রাতের ইবাদত সারা জীবনের চেষ্টা এবং সংগ্রাম অব্যাহত ভাবে করতে থাকে মোমেন সুতরাং এ রাতের মোমেনের জীবনে অসাধারণ গুরুত্ব রয়েছে কিন্তু ওর অর্থ এর ব্যাপক অর্থ আছে আরো অর্থ আছে আল্লাহ বলেন আমরা একে কাদর এর রাতে নাজুল করেছি অবতীর্ণ করেছে কাকে আল্লাহ তালা নাজিল করেছেন কি ন হয়েছে আসলে এটি কামেল শরীয়ত যা কোরআনের আকারে আল্লা তালা নাজেল করেছেন অবতীর্ণ হয়েছে এটি আসলে রমজানে কোরআন অবতরণের দিকে ইশারা কোরআন নাজেল হওয়ার প্রতি ইশারা যেভাবে আল্লাহ তালা অন্যত্র বলেন শাহরো রমজান আল্লাহ কোরআন রমজান মাস সে মাস যে মাসে কোরআন আর বিভিন্ন রায় থেকে বোঝা যায় যে ইব্রাহিম সাল্লা কোরআনের পুনরাবৃত্তি করাতেন এর আরেকটি অর্থ হল যুগের অন্যত্র এইভাবে বলেছেন জলস্থল সর্বত্র বিশৃঙ্খলা ছয়ে গেছে যে যুগে সর্বত্র বিশৃঙ্খলা ছিল সেই যুগ হাতছানি দিয়ে হেদায়ত কে ডাকছিল আল্লাহ সেই যুগের এই গুরুত্বের নিরিখে ছিল প্রয়োজন ছিল আল্লাহ এই কারণে গ্রন্থ নাজারি করেছেন যার কথা কোরআনের উল্লেখ আছে الكتاب المبين إننا أنزلناه في ليلة مباركة إننا كنا منظرين فيها يفرق كل أمر حكيم أمر من عندنا إننا كنا مرسلين رحمة من ربك إنه هو السميو الأليم <تصفيق> প্রশংসার অধিকারী এবং এবং্মানিত হুদা সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের শপথ নিশ্চয় আমরা একে বরকত পণ্য রাত্রে নাজুক করেছি নিশ্চয়ই আমরা সতর্ক করে আসছি এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত হয় আমাদের এই আবেশক নিশ্চয় আমরা সদা রসুল প্রেরণ করে থাকি তোমার প্রতিপালকের সন্নিধান থেকে রহমত স্বরূপ নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী মোবারক যুগ এবং মুবারক রাত যে রাতে মানব জাতির প্রতিপা করতো আল্লাহ তালা সুস্পষ্ট সুবিদিত সমজ্জ্বল হেদায়ত সমৃদ্ধ গ্রন্থ সেই কামেল ছিলেন পরিবর্তে যিনি চাইতেন যিনি এক খুদা কে যেন সকল শক্তির আধার এবং ক্ষমাশীল ক্ষমাকারী মনে করে দুর্বল মানুষকে ঈশ্বর পুত্র মনে করে মৃত্যুর মৃত্যুকে না ডেকে সকল শক্তির আধার মনে করে সেই কামেল রসুল রসুলের স্বপ্ন এটি ছিল যে মানুষ যেন অন্যায় কে এড়িয়ে চলে সে যেন মানুষের অধিকারও দিয়ে আর খোদার অধিকারও প্রদান করতে শিখে আল্লাহ তালা এই কামেল এবং পরিপূর্ণ মানবের দোয়া গ্রহণ করেছেন এবং সেই সম্পূর্ণ পরিপূর্ণ কামেল মানবের উপর কামেল যা বছর পূর্বের যুগের আগত সকল যুগের অন্ধকার দূরীভূত করার কারণ হবে এই গ্রন্থ এর অসুল কেয়ামত পর্যন্ত খাতাম্বিয়া এবং শেষরিয়ার ধারী রসুল থাকবেন আর যখনই বেকুল এবং চিন্তিত খুদার বান্দারা যুগের অন্ধকার দেখে সামনে বিনতে হবে আহাজারি করবে তখন খোদা হু হা তিনি সর্বশ্রোতা এবং সকল জ্ঞানের অধিকারী এই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে বান্দার আধ্যাত্মিক পরিতৃপ্তির বিধান এবং ব্যবস্থা করবেন আর এই যুগে আল্লাহ তালা সব প্রতিশ্রুতির মোতাবেক ভবিষ্যৎবাণী অনুসারে তার নিষ্ঠাবান এবং প্রকৃত প্রেমিক যে তফসির করেছেন তা বর্ণনা করছি আপনাদের সামনে তা তুলে ধরছি তিনি বলেন যে সুরা কাদরের অর্থে প্রনিধানের ফলে যে একটি সূক্ষ্ম কথা যা বোধগম্য হয় হলো। আল্লাতলা এই সুরায় পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে যখন কোন স্বর্গীয় সংস্কার পৃথিবীতে আসেন তার সাথে আকাশ থেকে ফেরিস্তা অবতরণ করে সচেতন মানুষকে সত্যের দিকে আকৃষ্ট করে সুতরাং এই আয়তের অর্থ থেকে যে নূতন বিষয়ে বোধগম্য হয় তা তাহলে যদি ভয়াবহ ভ্রষ্টতা উদাসীনতার যুগে হঠাৎ করে অলৌকিকভাবে মানব বৃত্তির ভিতর ধর্মের অনুসন্ধানের দিকে যদি আকর্ষণ দেখা যায় তাহলে এটি কথার প্রমাণ হবে বা লক্ষণ যে কোন স্বর্গীয় সংস্কারকের জন্ম হয়েছে কেননা রহুল প্রদোষের অবতরণ ছাড়া রহুল প্রদোষ অবতরণ করা ছাড়া সেই সচেতনতা সেই গতি সৃষ্টি হতেই পারে না আর সেই আকর্ষণ এবং প্রবণতা এবং ঝোক দুধরনের হয়ে থাকে কামেল অর্থাৎ সম্পূর্ণ আকর্ষণ কামেল রেখে মস্তিষ্ক করে আর করে এবং সত্যের দিকে ঝুঁকায় আর দুর্বল প্রবণতা বা আকর্ষণ সেটি যার রহুল কেরণায় যার ফলে মন কিছুটা প্রখর হলেও নিখুঁত না হওয়ার ঝুঁকতে পারে না মস্তিষ্ক কিছুটা প্রহর হওয়া সত্য সত্য এর পরের অবস্থা পুরো মানে শোচনীয় হয়ে যায় এইভাবে সকল নবের যোগ এমনই হয়েছে নবীদের সাথে যখন শ্রেষ্ঠ নাজেল হয় ফের প্রায় প্রত্যেক প্রকৃতিতে একটা গতি সৃষ্টি হয় তখন যারা সত্যবাদী তারা সেই সত্যবাদীদের তারা এই উদাসীনতার ঘোর কাটিয়ে উঠতে পেরেছে ধর্মীয় কথার দিকে কিছু আকৃষ্ট হয়েছে কিন্তু বৃত্তিগত বৃত্তিগত ব্যাধির কারণে তারা কিন্তু বৃত্তিগত ব্যাধির কারণে তারা সত্যের দিকে তার প্রভাব প্রত্যেক মানুষের উপর পড়ে নেকদের উপর নেক প্রভাব পরে এবং পাপিদের উপর নেতিবাচক প্রভাব পড়ে তো যেভাবে আমরা পূর্বে বর্ণনা করেছি আয়েলভি মারাজন ফা মারাদা এই ভিন্ন দিকে ইসারা করে তিনি বলেন তাকে যে গ্রন্থ দেয়া হয়েছে তা আকাশ থেকে নাজেল হয় সেই লাল কাদর এবং ফেরিস্তা আকাশ থেকে নাজেল হয় কিন্তু সবচেয়ে বড় লালুল কদর সেটি আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেয়া হয়েছে সত্যিকার অর্থে এ লাই কাদের আচল থেকে কেমত পর্যন্ত বিস্তৃত আর মানুষের ভিতর থেকে আজ পর্যন্ত সৃষ্টি হচ্ছে তা লালদুল কাদের প্রভাব এরই কারণে হচ্ছে শুধু এটা পার্থক্য যে পণ্যবান্ধের মন বা মন সেই গতি বা সেই পরিবর্তন প্রবল রূপ ধারণ করে আর সেই যুগে তার বরং সেই যুগেই তার আরম্ভ যখন এই সংস্কারক মাতৃ গর্ভে থাকেন এবং মানুষের সামর্থ্য অনুসারে মানুষের ভিতর একটা গোতে সৃষ্টি হয় এবং সেই ব্যক্তির এটি প্রবল রূপ ধারণ করে অবতরণের একটি শাখা বা আয় যায় যে তার একটি প্রতিচ্ছবি বা ছায়া যা মহানবী সাল্লা পেয়েছেন লাভ করেছেন আল্লাহ ইউল অসাধারণ এক মহিমার কথা উল্লেখ করেছেন যেভাবে এই আয় উল্লেখ আছে যে হাকিম অর্থাৎ এবং অদ্ভুত শিল্প পৃথিবীতে বিস্তৃত করা হবে এবং মানুষের ফ্যাকাল্টি ভিত্তিতে তাদের যোগ্যতা সামর্থ্য জ্ঞানের ব্যাপকতা এবং সামর্থ্য অনুসারে বা যতটা তারা করতে পারে তা দৃশ্যপটে পটে আনা হবে কিন্তু সব কিছু আরো জোরালো ভাবে প্রকাশ পাবে যখন রসুলের নায়ে পৃথিবীতে জন্ম নেবেন সত্যিকার অর্থে এই বিষয়টি জালের সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা হয়েছে জালের পূর্বে সুরা কাদ ন করে এটি প্রকাশ করা হয়েছে আল্লাহর এইভাবে জারি আছে আসেন এবং লালুল কাদের সেই ফেরিস্তা আসে যাদের মাধ্যমে পৃথিবীতে পুণ্যের প্রতিপ্রেরণা সৃষ্টি হয় মানুষের হৃদয় ভ্রষ্টাচ্ছন্ন রাত থেকে সত্যের প্রভাত উদয় পর্যন্ত তারা এই কাদের অত থাকেন এবং মানুষকে সত্যের দিকে আকৃষ্ট করতে থাকে তারা এটি সেই সুন্দর এবং আশ্চর্যজনক বিখ্যা লায়তুল কাদের যা তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন গ্রন্থে উপস্থাপন করেছেন এটি শুধু একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম যদি পৃথিবী এই কথা বুঝতো বিশেষ করে মুসলমানরা তাহলে খোদার এই পেরিত মহাপুরুষের বিরোধিতা না করে তার সাহায্য করতে তারা যুক্তি এবং প্রমাণ করেছেন তাদের দৃষ্টি এর ফলে এদিকে আকৃষ্ট হওয়া উচিত যারা বলে যে আমাদের শান্তি চাই আমাদের শান্তির প্রয়োজন আর যুগের সংস্কারের জন্য আমাদের যারা মুসলেমা সংস্কার অপেক্ষা আছে বা হাদিফে লক্ষণ বর্ণিত হয়েছে যারা সেই লক্ষণ অনুসারে অপেক্ষা আছে তাদের এই ব্যাখ্যা দেখে চিন্তা করা উচিত ছিল এমন মানুষকে তার এই কথাগুলো নিয়ে ভাবা হচ্ছে। মসিহম ইসলাম যা লিখেছেন যা আমি পড়েছি তার একটি বাক্য হল ভয়াবহ ভ্রষ্টতা এবং উদাসীনতার যুগে মানুষের বৃত্তিতে যদি অলৌকিক পরিবর্তন সৃষ্টি হয় রোহুল পুরোষের প্রেরণা ছাড়া এটি সৃষ্টি হতে পারে না হজরত মতিহমদের যুগে তখনকার আলেম এবং লোকদের লেখনি। এবং লেখা যদি পড়েন তাদের কথাবার্তা দেখেন তাহলে যখন দাবি করেছেন তখন এদেরই একটা শ্রেণী তার বিরোধিতা আরম্ভ করে নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত না করে তারা ধ্বংস করেছে আর অনেকেই ইহা এবং বিবৃতি আসে বলে যে মসিহার প্রয়োজন কেউ বলে যে মসিহার প্রয়োজন কেউ বলে মতে মুসলেমার হাল ধরার জন্য খেলাফতের প্রয়োজন হুজুর বলছেন যতদিন মসিহত না আসবেন খেলাফত কিভাবে আরম্ভ হবে তো যা কিছু হচ্ছে আজকে এই যে বিবৃতি বা মানুষের এই যে বিভিন্ন মনোভাব এটি প্রমাণ যে পক্ষ থেকে এসে এটি মুসিমদের সত্যতার প্রমাণ আর এই কারণে মানুষের হৃদয়ে এই চেতনা সৃষ্টি হয়েছে তিনি লেখেন খোধার প্রেরিত মহাপুরু যখন আসে দুই ধরনের গতি মানুষের ভিতর সৃষ্টি হয় একটি হলো সঠিক এবং কামেল আকর্ষণ এবং প্রবণতার ঝোঁক আর একটি হল দুর্বল এবং ত্রুটিপূর্ণ হৃদয়ে পরিষ্কার হয় আল্লাহ পক্ষ থেকে মানুষ তারা মানুষ আল্লাহ কাছে হেদায় চায় এবং আল্লাহ তখন পথ দেখান মানুষ মন মস্তিষ্ক কাজে সঠিক খাতে পরিচালিত করে আল্লা স্বয়ং সত্য দেখিয়ে থাকেন মহানবী সালামের যুগে এমন নেক এবং নেক প্রকৃতির মানুষ তাকে শনাক্ত করতে পেরেছে যাদের হৃদয়ে প্রতি যাদের আকর্ষণ ছিল যারা নিজেদের চিন্তা ভাবনা আবেগ অনুভূতিকে সঠিক তারা বঞ্চিত মৌলানা হাকিম নুরুদ্দিন আউ্ল কেনিন দূর্ব সত্ত্বে সমস্ত অতিক্রম করে তারা তার চরণে ঠাঁ নেন এবং মানুল যারা কাছে ছিল কাছে বসবাস করতো যারা বাল্যকালের বন্ধু ছিল এই শত্রুতার কারণে সত্য বঞ্চিত থেকে যায় এই বঞ্চিতদের সম্পর্কে তিনি বলেন এদের ভিতর ত্রুটি থাকার কারণে তারা সত্যের প্রতি আকৃষ্ট হয় না তাদের এবং যোগ্যতা আছে সেটি সত্য গ্রহণ হয় না তাদের ভিতর অহংকার থাকে হৃদয় বক্র থাকে এত শ্লাঘা থাকে সেই কারণে খোদা তাদের সাহায্য করেন না তাদের পথ দেখার না বরং তাদের ব্যাধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আল্লা বলেন যে এমন মানুষের মস্তিষ্ক বুদ্ধি মেধা সঠিক খাতে প্রবাহিত না হয়ে নেতিবাচক মনোভাব তারা পোষণ করে আর এই কারণে তাদের আধ্যাত্মিক অবস্থা ক্রমশ শোচনীয় রূপ ধারণ করে আর মসিমদের অমান্যকারীদের অবস্থা আজকে এমনই তারা বাজ্য নেকির কথা বলে কিন্তু তাদের কোনো না। কেন এই বিরোধিতার সেই বিরোধিতার কারণে অর্থাৎ মুসিমদের যে বিরোধিতা করছে সেই বিরোধিতার কারণে আর এই বিরোধিতার কারণে তকদির সহজত ফলাফল প্রকাশ করে খোদার প্রেরিত মহাপুরুষের যে বিরোধিতা করে নেক কথার যে বিরোধিতা করে প্রভাব থাকে না থাকে আলফজল আলফাজল ইন্টারন্যাশনালে আরবদের সম্পর্কে তাহের নদীম সাহেব প্রবন্ধ লিখে থাকেন আরবদের অবস্থায় এবার কার আলফজলে আমাদের আরবী ডেস্কের তাহের হানি সাহেব যিনি একজন করে গেছেন তার নিজের ভাষায় বর্ণিত হয়েছে হানিসব বলেন আহমদিয়ত গ্রহণের পূর্বে আমি আহমদিয়ত এর যুক্তি খন্ডন এবং বিরোধিতা জন্য সকল প্রকারের সাহায্য এবং অস্ত্র সাহায্য সাহায্য নিয়েছে সকল অস্ত্র ব্যবহার করেছে তিনি কিছু বই পড়ার পর খণ্ডনের জন্য এক আলেমের কাছে যান তার মতে তিনি সেই ব্যক্তি অনেক বড় আলেম ছিলেন জানি যে যুক্তি প্রেশ করেন তা নিমিশেই বা অল্প কিছুক্ষণের ভিতরে খণ্ডন করতে পারবেন যাই হোক হানি সাহেব বলেন আমি বেশ একদিন তার কাছে যাই তাকে বই দিয়ে পড়ার জন্য সে আলেম সাহেব প্রতিটি কথা পড়ার পর বলতেন না করে এই কথা বলতেন ইনি আরো লিখেছেন যে একবার মোস্তফা সাহেব সাহেবের সাথে এই ব্যক্তির আমি মোনাজা করিয়েছে সেখানেও সারা রাত শুধু সময় নষ্ট হয়েছে রাত নষ্ট হয়েছে আর লাভ হয়নি অবশেষে এই নামধারী আলেম যাকে তিনি অনেক বড় আলেম মনে করতেন তাকে পরিত্যাগ করেন এরপর সত্ত্বেও খোদার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষের যুগে এই সমস্ত ধর্মীয় আলেমদের আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিষয়ে তাদের সমস্ত যুক্তি অর্থহীন হয়ে যায় এবং যুক্তি তাদের ফুরিয়ে যায় তাদের কাছে কোন যুক্তি এবং প্রমাণ আর থাকে না বিরোধিতার কারণে এমন হয় আধ্যাত্মিকতা তাদের লোপায় পায় আধ্যাত্মিকতা যদি বিলুপ্ত হয় তাহলে ধর্মীয় জ্ঞান এবং বোধ বুদ্ধি আর বাকি থাকে না থাকতে পারে না কেননা এই ধর্মীয় জ্ঞান লাভ হয় তাকু বা ক্ষোধা ভিত্তির মাধ্যমে ক্ষোধার সাথে সম্পর্কের মাধ্যমে এটি অর্জিত হয় খোদার প্রেরিত মহাপুরুষের যদি বিরোধিতা মানুষ আরম্ভ করে তাহলে যারা পূজারী সত্যবাদিতার সন্তান তারা সত্যের প্রতি আকৃষ্ট হয়েছে যারা শৈতানের বংশ তারা নবীর আগমনের কারণে উদাসীনতার ঘোর কাটিয়ে উঠেছে ধর্মীয় কথার দিকে আকৃষ্ট হয়েছে কিন্তু অন্তর্নিহিত রোগ ব্যাধি এবং ত্রুটির কারণে তারা সত্যের প্রতি আকৃষ্ট হতে পারে আজও আমরা দেখি যে ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার দাবি আছে কিন্তু ধর্মীয় দিক নির্দেশনাকে মানার কারণে ধর্মের নামে তারা শৈতানি শয়তানি ঘটছে আপনি দেখুন সর্বট ধর্মের নামে যেখানে রক্তপাত ঘটছে এমন মানুষই সেই রক্তপাতের জন্য দায়ী এই উদ্ধৃতিতে যা আমি পড়েছি দেয়া হয়েছে আর এই লাল কাদরের যুগকে আমদ পর্যন্ত বিস্তৃত বিস্তৃত আর এই কারণেই নে মানুষ সঠিক পথের দিকে আসছে আজও লজরে সেই বইকত ক্ষেত্রে উন্নতির কারণ হচ্ছে যারা যারা হত যারা পথ থেকে বিচ্যুত পথ থেকে সত্য পথ থেকে দূরে সরে পড়ছে ক্রমশ তারা শয়তানের বংশ ধ্বংসের অতল গহবরে তারা ক্রমশ নিমজ্জিত হচ্ছে মহানবী আমি যেভাবে বলেছি যে এই যুগের লালুল কদরকে চিনে শনাক্ত করে লালুল কাদের গুরুত্ব এবং ঠিকাদার সে ধর্মের নামে নৃশংসতা খুনা খুনি আর একইভাবে বিভিন্ন আবিষ্কার প্রসার আধুনিক আবিষ্কার আদি কোনো আধুনিক আবিষ্কার আদি মানব নৈতিক চরিত্রকে পদলিত করার কারণ হচ্ছে আর অনেক আধুনিক আবিষ্কার এবং প্রযুক্তি মোমেনদের কল্যাণের কাজে কল্যাণে আসছে মোমেনদের কাজে আসছে এবং আল্লাহর বাণী প্রসারের প্রচারের কারণ হচ্ছে এই ইতিবাচক এবং নেতিবাচক ধনাত্মক বা ঋণাত্মক এটি খোদার পক্ষ থেকে ব্যক্তির আগমনের প্রমাণ আসার প্রমাণ শান্তির বাণী নিয়ে অবতরণ করেছেন এবং তা পৃথিবী থেকে যাওয়া পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল তিনি সফলতা দেখেছেন বিজয় দেখেছেন ইসলাম জয় যুক্ত হয়েছে এটি ফজর এটি তো ফজর উদিত হওয়া সেই যুগ তো আর ফিরে আসতে পারে না সেই যুগ আর ফিরে আসবে না ধর্ম যখন সম্পূর্ণ হলো পরিপূর্ণতা লাভ করলো খোদার নিয়ামত পরিপূর্ণতা লাভ করলো কামেল কোরআনে কোরআন রূপী কামেল শরীয়ত আসলো সেই যুগ তো কেটে গেল কেটে গেছে কিন্তু মসিমজিভাই বলেছেন যে রসুলের নায়ব বা তার স্থলাভেসিক ব্যক্তির পর্যন্ত বিদ্যমান ছিল এরপর আধ্যাত্মিক অন্ধকার বিস্তার লাভ করতে থাকে এবং পুরো আহ অন্ধকার আচ্ছন্ন যুগ এসে যায় যা তার ভবিষ্যৎ বাণীর পরিপূর্ণতা ছিল এরপর তার ইেকালের পর মসেহমদের মাধ্যমে যে যুগ লোচনা হয়েছিল তাও সমাপ্ত হয় এক অর্থে এই যে দিন উদিত হয়েছে তা থেকে বরকত হওয়ার জন্য এই যুগে ইসলাম এবং আহমদীয়তের জন্য বিজয় যে বিজয় অবধারিত এগুলোকে জাগতিক আকর্ষণ থেকে বাঁচানোর জন্য এবং আধ্যাত্মিকতার মানকে উন্নত করার জন্য খুব তালা আমাদেরকে প্রত্যেক বছর রমজানে লায়রতুল কাদরের কথা স্মরণ করান যেভাবে মাসিম আসলাম বলেছেন যে আহমদর সাল্লাইসালামের যুগ লাই যুগ ছিল এবং এটি কেমন পর্যন্ত বিস্তৃত থাকবে এক অর্থে তার মৃত্যু এবং মাধ্যমে কোরআন এর পরিসমাপ্তি ঘটে ফজের অধিকার কিন্তু একদিক থেকে এটি আবার জারিও থাকবে অব্যাথ থাকবে কোরআন এবং রমজানের প্রতি তোমাদের যে দায়িত্ব সেটি তোমরা পালন করো উন্মতের জন্য এটি হলো পেগাম এবং বাণী এটি যদি পরিচিত হতে পারে আলাদা আধ্যাত্মিক পরিবেশ বারবার সৃষ্টি করে মহামদের উপর এসান এবং অনুগ্রহ করেছেন তো এই অসান এবং অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ আমরা যদি দায়িত্ব পালন করতে থাকি তাহলে রসল্লাহ সাল্লাস্লামের চলমান এবং প্রবহমান আধ্যাত্মিক কল্যাণ ধারা থেকে আমরা লাভবান হতে পারব আল্লাহ তালা আমাদেরকে সবসময় সিও ভূষিত করার ধারা অব্যাহত রাখুন আমাদের শত্রু যারা মনে করে যারা দিন রাত আমাদেরকে কষ্ট দিয়ে যারা আমাদেরকে কষ্ট দিয়ে এবং যারা আমাদেরকে অন্ধকারে দেখতে চায় যারা আমাদের ধ্বংস দেখতে চায় যারা আমাদেরকে ধ্বংস করার আত্মপ্রসাদ নিচ্ছে চেষ্টা করছে এটি বলছে না পাকিস্তানে আমাদেরকে দেখতে হচ্ছে এটি যেন লাল কাদর এর নিয়ে আসে আর আমরা ফজর উদীত সেই দৃশ্য দেখতে পাই যা চির চিরপ্রশান্তি এবং বিজয়ের রূপে প্রকাশ পাবে আল্লাহ তালা করার মনে হয় কুমিকা হকবর আখেরি আসি আছে ভাই এই তো আখেরি জামানা ইমাম আছে আসিয়াছে ভাবে ও কি তাহা শুনো না আখেরি আসি আছে ভাই तो आखिर जाना ईमामा तो आखिर जाना चौद शताब्दी हो ग्रा कि एक रम जानेू ग्रहण लागिल देखना पूर्व गगने गो धूम के तुएल जमी घन घन का दिन महदी हसिया कान खुले क्या सुनना तो आखिर जमाना आखिर भाई तो आखिर जमाना इमाम महदी आशी आचे शुने ओ की ताहाना मरुभूमि हल उ बेकार आकाशे मरुभूमि बेकार मान सुर आकाशे जुआ व्याचार चोरकार करीते लो के हर से इला फासे केर दल, दाद बेर कोरे हाशे रा फासेल पीरो मौलाना, खामा तो आखेरी जामाना, माना आखिर जमाना भाई ए तो आखेरी जामाना, राजा हलो प्रजा प्रजा हलो राजा भोटे भिकारि ने तारा बीना भोटे पास सकल नबीरा जानो ना घोषणा मनय पास इमाम महदी देखो ना आखिर जमाना भाई ए तो आखेरी भवे शुने ओ की ताहा शुन तो जामाना माना तो जामाना কোন কাননের ফুল গো তুমি কোন কাননের ফুল লা ই মোহাম্মদ রসুল কোন কানের ফুল গো তুমি কোন কানু ফুল লা মোহাম্মদ রসুল আল্লাহ মসাল্ল মোহাম্মদ রসুল কোন কাননের ফুল গো তুমি আল্লাহ নামে সাক্ষী জোড়া রসুলুল্লাহ ফুলের তোড়া আল্লাহ নামে সাক্ষী জোড়া রসুলুল্লাহ ফুলের তোড়া সেই ফুলের নাম ইমামহদি আহমদি বাগের ফুল কোন কাননের ফুল গো তুমি কোন কাননের ফুল লা ইহা ই মোহাম্মদ রসুল্লে আল্লা মোহাম্মদ সুরাযা সিন ফুলে পাতে নাজেল হলো এই জগতে ফুলের পাতে নাজেল হলো এই জগতে ও সেই ফুলেরই খুশবু ছোটে পুলসিরাতের পু লা মোহাম্মদ রসুল আল্লাহ মাস্ল আলা মোহাম্মদ রসুল কোন কাননের ফুল গ তুমি কোন কাননের ফু La ilaha illallah Muhammad Rasul Allahumma salli ala Muhammad Rasul La ilaha illallah Muhammad Rasul